স্ত্রীদের উচিত হচ্ছে স্বামী কি পছন্দ করেন যেহেতু অতএব স্বামী কি পছন্দ করেন স্বামী পছন্দ করেন না এতে স্ত্রীকে জানতে হবে এখানে ছোট্ট একটা গল্প আপনাদের সামনে বলছি এই গল্পটা উল্লেখ করেছেন মাজ এম তিনি বলছেন একজন স্বামী তার বন্ধুকে বলল যে আমি বিশ বছর ধরে সংসার করছি অথচ আমার স্ত্রীর মধ্যে আলহামদুলিল্লাহ এমন কিছু দেখিনি যা আমাকে রাগান্বিত করে তখন বন্ধু খুব আশ্চর্য হয়ে বলল কিভাবে এটা সম্ভব কিভাবে করলে বলতো দেখি ঘটনাটাই আমাকে খুলে বলো তখন স্বামী বললেন যে আমি যখন বিবাহ করলাম প্রথম রাতে আমার স্ত্রীর কাছে গেলাম তার দিকে আমার হাতটা একটু বাড়িয়ে দিলাম সৌহার্দ্যের হাত মমতার হাত বাড়িয়ে দিলাম স্ত্রী আমাকে বলল একটু ওয়েট করুন প্লিজ আমি আপনাকে কিছু বলবো হে আবা উমাইয়া আর ওরা আবার আবু উমাইয়া মানে বলে। আমাকে একটু কিছু কথা বলার সুযোগ দিন বলে তখন স্ত্রী শুরু করলো যেভাবে যেমন বললো আলহামদুলিল্লাহ খোদ দিয়ে শুরু করলো বলল আমি আপনার কাছে এমন একজন অপরিচিত মহিলা আমাদের বিবাহবন্ধন হয়েছে আজকে প্রথমবারের মতো আমাদের সাক্ষাৎ হচ্ছে সুতরাং এখনো তো পরিচিতি আমাদের ফুল হয়নি আমি না আপনার কি আখলাক আমাকে আপনি বলুন যে আপনি কি পছন্দ করেন তাহলে সেটি আমি করব আর আমাকে বলুন আপনি কি অপছন্দ করেন তাহলে সেটি আমি বর্জন করবটুকু কথা বলে তিনি কি বললেন যেটা আমরা ও আমি আমার কথাটা আপনার সামনে পেশ করলাম আর আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে আমি ইস্তেক ফায়ার করছি হান্না অনেকে বলবেন আরে এটা তো দেখে ওয়াজ করতেছে এটা তো অস্বাভাবিক রকম লাগতেছে কথাবার্তা গল্প উপন্যাস আমাদের চিন্তা চেতনা কালচার পাল্টে দিয়েছে এই যে মহিলা অত্যন্ত বিদোষী মহিলা অত্যন্ত দিনদার মহিলা সে যে কথাটা বললেন এটা আমাদের কাছে বলে কেমন ওয়াজ ওয়াজ কথাবার্তা বিয়ের মধ্যে আবার এগুলো বলে নাকি কারণ আমরা যে গল্প সাহিত্য যে আচার অনুষ্ঠানে অভ্যস্ত হয়েছি এটা মানুষের তৈরি করা সেগুলো আমাদের কালচার পরিবর্তন করে দিয়েছে এই সুন্দর দিন দাঁড়ি আমাদের থেকে একদম ছিনিয়ে নিয়ে গেছে। স্বামী বললেন আমার স্ত্রীর কাছে যখন আমি এই কথাটা শুনলাম ভাবলাম যে আরে এটা তো দেখি অত্যন্ত সুন্দর কথা তাহলে তো আমাকেও একটা ভাষণ দিতে হবে তখন তিনি বললেন কি বললেন আলহামদুলিল্লাহ এর উপর স্থির থাকো তাহলে এটা তোমার ভাগ্য আর যদি তুমি এটা দাবি করে থাকো যেটা তুমি পরিপালন করবে না তাহলে এটা তোমার বিরুদ্ধেই হজ্জাতি হিসাবে দলিল হিসাবে থাকবে তাহলে জেনে রাখো আমার এই জিনিসগুলো পছন্দ এই জিনিসগুলো অপছন্দ আর মনে রেখো আমার যদি কোনো সুন্দর কিছু তুমি পাও সুন্দর কোনো অভ্যাস তাহলে সেটা তুমি প্রচার করো আর যদি খারাপ কিছু দোষ তুমি খুঁজে পাও সেটা তুমি গোপন রেখো স্ত্রী বললেন এরপরে আচ্ছা ঠিক আছে এটা আমি মেনে নিলাম আমার পরিবার পরিজন যদি আপনার সাথে দেখা করতে আসে এটা আপনার কাছে কেমন মনে হবে কেমন ভালোবাসবেন আপনি বলল যে খুব বেশি জায়ারাত করো এটা আমি চাই না মাঝে মাঝে করতে পারে এরপরে তিনি বললেন এবং নিেন আসতে পারে আর এরা অসৎ এরা আমাদের বাসায় আসবে না এই তারপরে আহ স্বামী তখন তার বন্ধুকে বললেন যে ওই রাতটা ছিল আমার জীবনের সেরা রাত একটা সুন্দর রাত আমি যাপন করলাম আমার স্ত্রীর সাথে এরপরে আরেকটা ঘটনা তিনি বললেন যে এক বছরের মাথায় এভাবে চলল আমি আমার স্ত্রীকে খুব ভালো স্ত্রী হিসাবে পেয়েছি এবং তারপর আমার একদিন এক বছর দেখলাম আমার বাসা আসলেন আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার স্ত্রীকে তুমি কেমন পেয়েছ আমি বললাম অত্যন্ত ভালো স্ত্রী হিসাবে আমি পেয়েছি যিনি আপনার কন্যা তারপর আমার শাশুড়ি আমাকে বললেন হেয়া বৌ মাইয়া কিছু নাসিহত করলেন দেখো ছেলেরা বা পুরুষেরা তাদের ঘরে তাদের প্রিয়তমায় স্ত্রীর কাছে কখনোই অকল্যাণকর কিছু পায় না সুতরাং স্ত্রীকে কিছু আদব শেখাও কিছু শেখাও এবং তাকে তুমি ভদ্র করো শালীন করো সুন্দর করো আচ্ছা এখানে স্বামী তখন বললেন যে আমি আমার স্ত্রীকে সারা জীবনে বিশ বছর মধ্যে একবারও খারাপ পাইনি শুধু একবার একবার মানে কখনোই আমাকে তার সাথে খারাপ আচরণ করতে হয়নি একবার খারাপ আচরণ করেছে এবং তখন আমি সালাম জালেমান এই হচ্ছে আমাদের মেয়েরা মুসলিম মেয়েরা কিন্তু আজকাল এই মুসলিম মেয়েদের মধ্যে যে জিনিসটা ঢুকেছে অপকালচার ঢোকার কারণে আজকে আমাদের মেয়েরা আসলে বিভ্রান্তির পথে হাঁটছে ফলে নানা রকম অসুখ দেখা দিচ্ছে তৃতীয় যে বিষয়টা আমরা বলবো সেটি হচ্ছে বিচক্ষণতার সাথে স্বামীর আনুগত্য করা এবং স্বামীর সাথে সুন্দর বসবাস করা সবচেয়ে উত্তম নারী তাকে বলা হয়েছে যে স্বামীর করে এবং যে স্বামীকে কম খরচ করায় আজকাল আমরা দেখি যে স্ত্রীরা স্বামীদেরকে আসলে অনেক ধরনের খরচ করা তো অভ্যস্ত যে কারণে অনেক সময় স্বামী হারামের দিকে পা বাড়ায় অতএব এখানে একটা ছোট্ট একটা কথা বলি অতএব আমাদের ক্ষেত্রে আমাদের বন্ধের সচেতন হওয়া উচিত সালেফেসাল একজন নারী স্বামী যখন বাইরে যেত কাজে যেতাম কি সুন্দর নাসিয়াত এরকম স্ত্রী কি আমাদের মধ্যে আছে আমাদের বন্ধুর মধ্যে আছে যে স্বামীকে এত সুন্দর ওসিয়াত করবে তারপরে হসনতির বেঈ সুন্দর করে ঘরকে সামলানো সন্তানদেরকে তার বিয়াত দেওয়া স্বামীর দেখাশোনা করা স্বামীর কিছু খেদমত করা এ বিষয়গুলো এবং স্বামীর মেহমানদেরকে সুন্দরভাবে ইজ্জত করা এই বিষয়গুলো করতে হবে তারপরে স্বামীর যে আত্মীয় স্বজন আছে স্বামীর বাবা মা স্বামীর বোন ভাই এদেরকেও সম্মান করা তবে মনে রাখতে হবে রাসুল সাল্লা এই সম্মানের একটা লিমিটেশন দিয়েছেন ব্যবহারের সাথে কিন্তু একসাথে বসে আলাপ করা যাবে না আড্ডা দেওয়া যাবে না কারণ এই ধরনের পরিস্থিতিতে ব্যবহার হচ্ছে হচ্ছে মৃত্যু কিন্তু অনেক স্ত্রীদের মধ্যে দেখা যায় যে স্বামী তার ভাইকে হেল্প করুক তার পড়াশোনার খরচ দেখ বোনকে হেল্প করুক বাবাকে হেল্প করুক মাকে হেল্প এটা স্ত্রীরা চায় না এটা বড় ধরনের দোষ এবং এই কারণেও অনেক অশান্তি তৈরি হয় আমরা আশা করব সেটা আমাদের বোনেরা সেটা সামলে নেবেন এরপর আরেকটি হচ্ছে স্বামীর সবকিছুতে ভালো মন্দ সবকিছুতে তার সাথে শেয়ার করা যেভাবে খাদিজা শেয়ার করেছিলেন এর পরে তাকে দিয়েছিলেন সাহস জুগিয়েছিলেন বিপদে তার সাথে দাঁড়িয়েছিলেন এবং সে অন্তরীম করা হয় তিন বছর তখনও কে ছিলেন খাদিজা ছিলেন সুলান আমাদের স্ত্রীরা এভাবে আমাদের স্বামীদের কাছে যদি দানান তাহলে সুন্দর সুখী ফ্যামিলি হতে পারে স্ত্রী আরেকটা বিষয় হচ্ছে তিনি স্বামী যখন কোনো ভালো কাজ করেন তিনি স্বামীকে সুক্রিয়া দেবেন স্বামী যেমন স্ত্রীকে বলতে পারে যে আমি তোমাকে সত্যি খুব ভালো জানি ভালোবাসি এরকম স্ত্রীও কিন্তু সে একই কথা স্বামীর সামনে পেশ করবেন স্বামী ভালো কিছু করলে ভালো সুন্দর শাড়ি নিয়ে আসলে তিনি থ্যাংক দেবেন এগুলো যেন খুব ফর্মালিটিস না হয়ে যায় এগুলো ইনফরমালি সুন্দরভাবেই আন্তরিকভাবেই দেবেন এবং কোনো শাড়ি যদি পছন্দ নাও হয় তবুও বলবেন এটা আমার ভালোই লেগেছে এইভাবেই যদি আমরা আসলে কাজ করি তাহলে সুখী সুন্দর জীবন আমাদের তৈরি হতে পারে স্বামী এবং স্ত্রী এ দুটো পার্ট আমরা যদি নিজেদের মধ্যে প্রেম ভালোবাসার মধ্য দিয়ে বন্ধনটাকে শক্তিশালী করতে পারি সুদৃঢ় করতে পারি এবং রসুম সাল্লাহ সাল্লামকে রোল মডেল হিসাবে আমরা যদি আমরা গ্রহণ করতে পারি আমরা পুরুষ নারী সকলেই এবং রাসুসাল্লাহামী স্ত্রীদেরকে আমাদের নারীরা যদি রোল মডেল হিসেবে গ্রহণ করে আজকের কোন স্যারে ব্রেচিনা তাহলে একটা সুখী সুন্দর ফ্যামিলি গঠন হতে পারে সুন্দর সমাজ গঠন হতে পারে আল্লাহর কাছে আমরা দোয়া করছি আমাদের পরিবারগুলোকে তিনি যেন কবল করে নেন